শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ পাঁচই আগস্ট তৃতীয় পরিচ্ছেদ বিদ্যাসাগর মহাপণ্ডিত যখন সংস্কৃত কলেজে পড়িতেন তখন নিজের শ্রেণীর সর্বোৎকৃষ্ট ছাত্র ছিলেন প্রতি পরীক্ষায় প্রথম হইতেন ও স্বর্ণ পদকাদি বা ছাত্রবৃত্তি পাইতেন ক্রমে সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক হইয়াছিলেন তিনি সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত কাব্যে বিশেষ পারদর্শিতা লাভ করিয়াছিলেন অধ্যবসায় গুণে নিজে চেষ্টা করিয়া ইংরেজি শিখিয়াছিলেন ধর্ম বিষয়ে বিদ্যাসাগর কাহাকেও শিক্ষা দিতেন না তিনি দর্শনাদি গ্রন্থ পড়িয়াছিলেন মাস্টার একদিন জিজ্ঞাসা করিয়াছিলেন আপনার হিন্দু দর্শন কী রূপ লাগে তিনি বলিয়াছিলেন আমার তো বোধ হয় ও রাজা বুঝতে গেছে বুঝাতে পারে নাই হিন্দুদের ন্যায় শ্রাদ্দাদি ধর্মকর্ম সমস্ত করিতেন গলায় উপবিদ ধারণ করিতেন বাংলায় যে সকল পত্র লিখিতেন তাহাতে শ্রী শ্রী হরিশরণম ভগবানের এই বন্দনা আগে করিতেন মাস্টার আরেক দিন তাঁহার মুখে শুনিয়াছিলেন তিনি ঈশ্বর সম্বন্ধে কীরূপ ভাবেন বিদ্যাসাগর বলিয়াছিলেন তাঁকে তো জানবার জো এখন কর্তব্য কি আমার মতে কর্তব্য আমাদের নিজের এরূপ হওয়া উচিত যে সকলে যদি সেরূপ হয় পৃথিবী স্বর্গ হয়ে পড়বে প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয় বিদ্যা ও অবিদ্যার কথা কহিতে কহিতে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা কহিতেছেন বিদ্যাসাগর মহাপণ্ডিত ষড়দর্শন পাঠ করিয়া দেখিয়াছেন বুঝি ঈশ্বরের বিষয়ে কিছুই জানা যায় না শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম বিদ্যা অবিদ্যার পার তিনি মায়াতীত এই জগতে বিদ্যামায়া অবিদ্যামায়া দুই আছে জ্ঞান ভক্তি আছে আবার কামিনী কাঞ্চনও আছে শত আছে অসত আছে ভালোও আছে আবার মন্দও আছে কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত ভালোমন্দ মন্দ জীবের পক্ষে সৎ অসৎ জীবের পক্ষে তাঁরওতে কিছু হয় না যেমন প্রদীপের সম্মুখে কেউবা বা ভাগবত পড়ছে আবার কেউ জাল করছে প্রদীপ নির্লিপ্ত সূর্য সিষ্টের ওপর আলো দিচ্ছে আবার দুষ্টের ওপরও দিচ্ছে যদি বলো দুঃখ পাপ অশান্তি এসকল তবে কি তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে ব্রহ্ম নির্লিপ্ত সাপের ভিতর বিষ আছে অন্যকে কামড়ালে মরে যায় সাপের কিন্তু কিছু হয় না ব্রহ্ম যে কি মুখে বলা যায় না সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে বেদ পুরাণ তন্ত্র সরদর্শন সব এটো হয়ে গেছে মুখে পড়া হয়েছে মুখে উচ্চারণ হয়েছে তাই এটো হয়েছে কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই সে জিনিসটি ব্রহ্ম ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেহ মুখে বলতে পারে নাই বিদ্যাসাগর বন্ধুদের প্রতি বা এটি তো বেশ কথা আজ একটি নূতন কথা শিখলাম শ্রীরামকৃষ্ণ এক বাপের দুটি ছেলে ব্রহ্মবিদ্যা শিখবার জন্য ছেলে দুটিকে বাপ আচার্যের হাতে দিলেন কয়েক বছর পরে তারা গুরুগৃহ থেকে ফিরে এল এসে বাপকে প্রণাম করলে বাপের ইচ্ছা দেখেন এদের ব্রহ্মজ্ঞান কীরূপ হয়েছে বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন বাপ তুমি তো সব পড়েছ ব্রহ্ম কীরূপ বলো দেখি বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে ব্রহ্মের স্বরূপ বুঝাতে লাগলো বাপ চুপ করে রইলেন যখন ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন সে হেঁট মুখে চুপ করে রইল মুখে কোনো কথা নাই বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন বাপু তুমি একটু বুঝেছ ব্রহ্ম যে কি মুখে বলা যায় না মানুষ মনে করে আমরা তাঁকে জেনে ফেলেছি একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গিছল দানা খেয়ে পেট ভরে গেল আর একদানা মুখে করে বাসায় আনতে লাগলো যাবার সময় ভাবছে এবার এসে সব পাহাড়টি লয়ে যাব ক্ষুদ্র জীবেরা এই সব মনে করে জানে না ব্রহ্ম বাক্যমনের অতীত যে যতই বড় হোক না কেন তাঁকে কি জানবে সুকদেবাদী না হয় ডেঁও পিঁপড়ে চিনির আটটা দশটা ডানা না হয় মুখে করুক তবে বেদে পুরাণে যা বলছে সে কি রকম জানো একজন সাগর দেখে এলে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন দেখলে সে লোক মুখ হাঁ করে বলে ও কি দেখলুম কি হিল্লোল কলল ব্রহ্মের কথাও সেই রকম বেদে আছে তিনি আনন্দ স্বরূপ সচ্ছিদানন্দ সুখদেবাদি এই ব্রহ্ম সাগর তটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন এক মতে আছে তারা এ সাগরে নামেন নাই এ সাগরে নামলে আর ফিরবার জো নাই সমাধিস্ত হলে ব্রহ্ম ক্যান হয় ব্রহ্ম দর্শন হয় সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায় মানুষ চুপ হয়ে যায় ব্রহ্ম কি বস্তু মুখে বলবার শক্তি থাকে না লুনের ছবি সমুদ্র মাপতে গিছল কত গভীর জল তাই খপর দেবে খপর দেয়া আর হল না যাই নামা অমনি গলে যাওয়া কে আর খপর দিবেক একজন প্রশ্ন করিলেন সমাধিস্থ ব্যক্তি যাহার ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি কি আর কথা কন না শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরাদির প্রতি শঙ্করাচার্য লোক শিক্ষা দেবার জন্য বিদ্যার আমি রেখেছিলেন ব্রহ্মদর্শন হলে মানুষ চুপ হয়ে যায় যতক্ষণ দর্শন না হয় ততক্ষণই বিচার ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকলানি পাকা ঘির কোনো শব্দ থাকে না কিন্তু যখন পাকা ঘিয়ে আবার কাঁচা লুচি পড়ে তখন আর একবার ছ্যাঁক কলকল করে যখন কাঁচা লুচিকে পাকা করে তখন আবার চুপ হয়ে যায় তেমনি সমাধিস্থ পুরুষ লোক শিক্ষা দিবার জন্য আবার নেমে আসে আবার কথা কয় যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভন ভন করে ফুলে বসে মধুপান করতে আরম্ভ করলে চুপ হয়ে যায় মধুপান করবার পর মাতাল হয়ে আবার কখন কখন গুনগুন করে পুকুরে কলসিতে জল ভরবার সময় ভগ ভক শব্দ হয় পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না তবে আর এক কলসিতে যদি ঢালা ঢালি হয় তাহলে আবার শব্দ হয়